আমরা চতুর্থ প্রাথমিক মূলনীতি অর্থাৎ খবর নিয়ে আলোচনা করছিলাম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 আপনি যদি হক পথে থেকে আশা করেন যে আপনাকে কোন বিপদাপদের সম্মুখীন হতে হবে না তবে আপনি এই পথে বহাল থাকতে পারবেন না ইবনু হাজাম রাহিমাহুল্লা মূলত এটাই বলতে চেয়েছেন এমন কোন ইমাম বা নেতা নেই যিনি পরীক্ষা ছাড়াই ইমাম হতে পেরেছেন সুরা আল আহজাবের আয়াত ওয়াজা সবারু এবং যখন তারা ছিল সবরকারী আমি তাদের অর্থাৎ বনি ইসরায়েলদের মধ্য থেকে নেতা মনোনীত করেছিলাম যারা আমার আদেশে লোকদেরকে পথ প্রদর্শন করত আল্লাহ বলছেন আমি তাদের মাঝ থেকে ইমাম নির্বাচন করেছিলাম কখন লম্মা সবারু যখন তারা ছিল সবরকারী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 সাল্লাম তখন মৃত্যুসজ্জা সাইত তো তিনি রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লামের হাত রাখলেন বললেন ইয়া রাসুল্লাহ আপনার এত জ্বর আমি কাপড়ের উপর দিয়েও আপনার হাত রাখতে পারছি রসুল্লা সাহা তা ইমাউদা ইন কনীল ইম হতলা বিল ফক হতা আব ফু ফ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 সুবহানাল্লাহ তারা এই পরীক্ষাগুলোতে সেভাবেই সন্তুষ্ট থাকতেন যেভাবে আমরা আমাদের সমৃদ্ধির সময় সুখের সময় সন্তুষ্ট থাকি আম হাসব তুমু জম হসিব نصر الله মস হুম উলু الله রসুল নসরুল খরিব ayat কিংবা তোমরা কি ধারণা করছো যে তোমরা জান্নাতে চলে যাবে অথচ সেসব লোকদের অবস্থা এখনো তোমরা অতিক্রম করি যারা তোমাদের পূর্বে অতীত হয়ে গেছে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 হয়েছিলেন পরীক্ষায় দৃঢ় ছিলেন তিনি আর আপনি কি সমানবর্তীদের মত না তাদের উপর কি কি বিপদ এসেছিল তীব্র দারিদ্র বা হল তীব্র দারিদ্র বিপদ ওয়ুলু এবং তারা প্রকম্পিত হয়েছিলেন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 এক বেদ লোক রাসুল উল্লাহ সাল আলাই সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল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 এটি কি রসুল সাল্ল আলহ্লাম তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন কলাহি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 হতে সে কিংবা হতে পারে সেই ব্যক্তি জান্নাতের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে, তার দূরত্ব হবে আল্লাহর থেকে বহু দূরে কিন্তু যারা পরীক্ষায় নিপতিত হয়েছেন তাদের কথা আলাদা এটা জানার ফলে আপনার ইমান মজবুত হবে লাসমাহ আপনাকেও যদি কোনো কিছুর মুখোমুখি হতে হয় তবে আপনি তার উপর সবর করতে পারবেন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 যেসব বিপদ হয় তা আবু ইয়ালা সহ আরো অনেকে বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহলা যখন কাউকে জান্নাতের কোন স্তরে পৌঁছানোর ইচ্ছা করেন যা তার আমলের দ্বারা সম্ভব হয় না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 জীবনে কখনো যদি কঠিন পরিস্থিতির মুখমুখি হন যদি আপনার পাশে আর কাউকে না পান আপনার কি মনে হয় আল্লাহ সু ছাড়া আর কেউ তখন আপনার সাহায্য আসবে ইয়াওমা সেদিন পলায়ন করবে মানুষ তার ভাইয়ের কাছ থেকে তার মার কাছ থেকে তার পিতা তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে সুর আবাস রায়াত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 এটা ছিল দোকানের কফি মেশিনগুলোর মতো ছোটগুলো আমাদের চাহিদা পূরণ করতে পারত না কারণ আমাদের বাসায় সবসময় কোনো না কোনো অতিথি থাকতেন কয়েকদিন আগে কফি মেশিনটা আমি দেখছিলাম ওয়াল্লাহি মেশিনটার উপর এখনো লেখা আছে এ জেয়ল ক্যাফে আহমদ জিব্রিল রেম ক্যাফে লোকজন আমাদের বাসাকে সে নামেই চিনত আমাদের বাসায় সবসময় মানুষ যাতায়াত করত সবাই শিখত শেখাত দাবার কাজ চলত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 ক্ষণ করুন তাহলে তিনি সবসময় হকের জন্য সত্যের জন্য পাশে কেউ না থাকুক আপনি একাই দাঁড়িয়ে যান সুলাইমান আদারানি বলেন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 তার স্ত্রী সারাকে বলেছিলেন আমি আর তুমি ছাড়া এই দুনিয়ার বুকে আর কোনটি বর্ণনা করেন জামায়াত হল সেটাই যা হকের উপর আছে কি তুমি যদি একা হও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 কুরআনে গরিষ্ঠদের সাধারণত তিরস্কার করা হয়েছে একশো ষোলো নম্বর আয়াতারি আপনি যতই আগ্রহী হন না কেন অধিকাংশ লোকই ইমান আনার মত নয় সুরা ইউসুফের একশো নম্বর আয়াত উনব্বই নম্বর আয়াত জি কুমিল হাকিং আমি তোমাদের কাছে সত্য পৌঁছিয়েছি কিন্তু তোমাদের অধিকাংশই তো সত্য বিমুখ ছিলে সুরা আল জকরুফের আটাত্তর নম্বর আয়াত অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কিন্তু তার সাথে সাথে শিল্প করে সুরা ইউসুফের একশো ছয় আয়াত অপর দিকে কুরআনের এমন বেশ কিছু আয়াত রয়েছে যেখানে লগুদের প্রশংসা করা হয়েছে চব্বিশ নাম্বার আয়াত আল্লাহ সুবাহ নু আলাই সালামের প্রসঙ্গে বলেছেন অতি অল্প সংখ্যক লোকই তাঁর সাথে ইমান এনেছিল সুরাহুদের চল্লিশ নম্বর আয়াত অর্থাৎ নূ আলাইস্লামের সাথে অতপর যখন লড়াইয়ের নির্দেশ হল তখন সামান্য কয়েকজন ছাড়া তাদের সবাই ঘুরে দাঁড়ালো সুরা আল বাকার নাম্বার আয়াত বস্তুত আল্লাহর অনুগ্রহ ও করুণা যদি তোমাদের উপর বিদ্যমান না থাকত তবে তোমাদের অল্প কয়েকজন ব্যতীত সবাই শয়তানের অনুসরণ করতে শুরু করত সুর তিরাশি নাম্বার অ্যাট সুতরাং স্বল্প সংখ্যক হলেও হকের অনুসারী হবার কারণে আল্লাহ সুভায়না তাদের প্রশংসা করেছেন আর হকের অনুসারীরা সংখ্যায় কম হবে এটাই তো নিয়ম বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাসির মিডিয়ার